আইসার আদিল্লাহ তালাহতে বণিত তিনি বলেন এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিলে সে অর্থাৎ স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করে পরে সেও তাকে তালাক দেয় তার লিঙ্গ ছিল কাপড়ের কিনারা সদৃশ সুতরাং মহিলা তার থেকে নিজের মনস্কামনা পূর্ণ করতে পারল না দ্বিতীয় স্বামী অবিলম্বে তালাক দিলে সে অর্থাৎ মহিলা নবী সাল্লাহ সাল্লাম এর নিকট এসে বলল হে আল্লাহ আমার প্রথম স্বামী আমাকে তালাক দিলে আমি অন্য স্বামীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হই পরে সে আমার সঙ্গে সঙ্গত হয় কিন্তু তার সঙ্গে কাপড়ের কিনারা সদৃশ বই আর কিছুই নেই তাই সে একবারের অধিক আমার নিকটস্থ হল না এবং আপন সিদ্ধ করতে সক্ষম মনাম এরূপ অবস্থায় আমি আমার প্রথম স্বামীর জন্য বৈধ হব কি রসুল্লা সাল্লাসাল্লাম বললেন। তুমি ততক্ষণ পর্যন্ত তোমার প্রথম স্বামীর জন্য হালাল হবে না যতক্ষণ না দ্বিতীয় স্বামী তোমার কিছু স্বাদ উপভোগ করে আর তুমিও তার কিছু স্বাদ আস্বাদন করো